রহমতুল্লা বাক আমরা মুসলমানরা সবাই জান্নাতে যেতে চাই শুধু মুসলমানরাই না যারা অমুসলমান তারাও কিন্তু তাদের ধর্মকর্ম করে জান্নাতে যেতে চান আল্লাহ পাক ইসলামের মাধ্যমে জান্নাতে যাওয়ার অনেকগুলো পথ তিনি বলে দিয়েছেন আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় এমন একটা পথ নিয়ে আলোচনা করব যে পথ অবলম্বন করে জান্নাতে যাওয়া যায় রুসুলিপা আকসলাল্লাহ আলহি আসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় আমাদেরকে বলে দিয়েছেন বিভিন্ন আমলের কথা আমাদেরকে বলে দিয়েছেন আজকে ঠিক এমন একটি আমলের কথা আমরা আলোচনা করব যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই সহজ আপনারা সবাই জানেন এই আলোচনাটা মূলত হবে একটা বিখ্যাত হাদিসকে কেন্দ্র করে যে হাদিসের বিষয় হলো জান্নাতে যাওয়ার পথ হল জ্ঞান অর্জন করা রসুলিপা সাল্লি হাসাল্লাম বলেছেন মনসালাক তরিকান ইয়তলুবু ফিহি আইলম্যান সালাকাল্লাহবিহি তরিক তরুকিল জাননা যে জ্ঞান অন্বেষণ করার জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ তার জন্নাতে যাওয়ার একটা পথ তৈরি করে দেন সুফহান আল্লাহ এই জ্ঞান অর্জনের জন্য কিন্তু আসলে আমাদের সবসময় ঘরের থেকে বের হওয়ার দরকার নেই বাড়ির থেকে বের হওয়ার দরকার নেই আমরা যারা ঘরে থাকি বা ঘরের আশেপাশে থাকি আমাদের জন্যও কিন্তু এই জ্ঞানের পথ ধরা সহজ যারা ঘরে কাজ করেন বাসায় কাজ করেন সাংসারিক কাজ করেন সংসার ক্ষেত করেন বাজারঘাট করেন তাদের জন্য কিন্তু এটা সম্ভব যারা ঘর থেকে মসজিদে যান এবং তার যদি নিয়ত থাকে যে আমি মসজিদে যাচ্ছি আমি সেখানে গিয়ে নামাজ পড়বো এবং কিছু জ্ঞান অন্বেষণ করব। এই তার ঘর থেকে মসজিদে যাওয়াও কিন্তু তার জান্নাতে যাওয়ার একটা পথ তৈরি হলো সমস্ত ভাই বোনেরা জাননাতে যেতে গেলে অনেক কিছু করতে হয় আসলে আমরা এই সহজ পথ আমরা ধরার চেষ্টা করি আমরা আগে আলোচনা করেছি যে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ আমরা যদি প্রত্যেক দিন কিছু সময় জ্ঞানের ক্ষেত্রে কাটায় তাহলে প্রত্যেক দিন জানাতে যাওয়ার একটা পথ আমাদের জন্য খুলে দিচ্ছেন এবং আমরা তো জানি না আমাদের কখন মৃত্যু আসবে এর কোনো অবস্থায় জ্ঞান অন্বেষণ করার কোনো অবস্থা যদি আমাদের মৃত্যু এসে যায় তাহলে আশা করা যায় আমাদের মৃত্যুটা হবে জান্নাতথের পথে ইনশা আল্লাহ এই জ্ঞান অর্জন করলে দুনিয়া এবং আখেরাতে সব দিক দিয়ে উপকার আমি যে হাদিস তেলাওত করেছি যে পড়েছি এই হাদিসের পরের অংশে আল্লাহ নবী বলছেন ওয়াল মেলা লতা দাও আজনে হাতাহা যে যারা জ্ঞানের অন্বেষণে বের হয় ফেরেস তারা তাদের ডানা বিছিয়ে দেন লিত আল মেরোদাম বেমায়াস না তারা যে কাজ করে এটা খুশি হয়ে ফেরেজ তাদের ডানা বিছিয়ে দেন আমরা ফেরেস দেখতে পাই না কিন্তু আসলে হাদিস অনুযায়ী আল্লাহ আল্লা সুবহানতলা ফেরস তাদেরকে আদেশ করেন যে এই বান্দা আমাকে খুশি করার জন্যে জ্ঞান অন্বেষণে বের হয়েছে তোমাদের ডানা তার জন্য বিছিয়ে দাও এই যে ডানা বিছিয়ে দেওয়া এর অনেকগুলো অর্থ আছে কিন্তু ডানা বিছিয়ে দেওয়ার একটা অর্থ হল নিরাপত্তা দেওয়া প্রোটেকশন দেওয়া এজনে জন্যে যারা জ্ঞানের অন্বেষণে বের হন জ্ঞানের খোঁজে বের হন আল্লাপাক তাদেরকে বিপদ আবাদ থেকে মুক্ত করেন আল্লাপাক তাদের জীবনকে সহজ করে দেন এটা একটা নিরাকল আসলে আশ্চর্য ব্যাপার যে যারাই জ্ঞানের পথে বের হয় তারা আল্লাহর রহমত পান ছেলে হোক মেয়ে হোক বুড়ো হোক যারাই জ্ঞানের পথে বের হবেন তারা আল্লাহর কাছ থেকে রহমত পাবেন আমার এক ছিলেন তিনি সব সময় বলতেন যে আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখি নাই যে কেউ লেখাপড়া শিখতে চাচ্ছে কিন্তু টাকা পয়সার কারণে তার লেখাপড়া বন্ধ হয়েছে অর্থাৎ যদি সত্যিকার অর্থে কেউ লেখাপড়া শিখতে চায় এবং সেই নিয়েতে বের হয় আল্লাপাক তার জন্য একটা ব্যবস্থা করেই দেন সুফান সম্মত ভাই বোনেরা আপনার জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে পড়েন চেষ্টা করেন দেখবেন আল্লাপাক বিভিন্ন ভাবে আপনাকে সাহায্য করবেন আপনাকে নিরাপত্তা দিবেন শুধু তাই না দেশে বলা হয়েছে যারা জ্ঞান অন্বেষণ করে আল্লাপাক তাদেরকে এত বেশি সম্মানিত করেছেন যে এই আসমান জমিনে যারা আছে সবাই তাদের জন্য দয়া করে সবাই শুধু তাই না পানির ভিতরে মাছও এই তালিবুল এলম যারা জ্ঞান অন্বেষণ করে তাদের জন্য গুনাহ মাপ চায় আল্লাহর কাছে তারা বলে অল্লাহ তোমার এই বান্দা তোমার পথে বের হয়েছে জ্ঞানের পথে বের হয়েছে তার অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে সেটাই স্বাভাবিক তুমি তাকে ক্ষমা করে দাও চুভানুল্লাহ সমিত ভাই বোনেরা আমি আগে বলেছি যে এটার জন্যে প্রথাগতভাবে ছাত্র বা ছাত্রী হওয়ার দরকার নেই প্রথাগতভাবে কোনো প্রতিষ্ঠানে কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজে ভর্তি হওয়ার দরকার নেই এই জ্ঞান অন্বেষণের কাজ যে কোনো অবস্থায় হতে পারে আপনি যেখানে থাকুন না কেন এই জ্ঞান অন্বেষণের কাজ করতে পারেন যে কোনো পেশায় আপনি থাকেন না কেন জ্ঞান অন্বেষণের কাজ করতে পারেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ দুনিয়া সকল গাছপালা মানুষ এবং অন্যান্য প্রাণীও তার জন্য দেওয়া করবে সাগর নদীর মাছও তার জন্য দেওয়া করবে যে প্রথমে বলেছিলাম যে এমন একটা পথ যে পথে আসলে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন জান্নাতের পথ খুলে দেন এই যে জান্নাতের পথ খুলে দেন বিভিন্নভাবে সাহায্য আসতে থাকে আল্লাহ নিজে রহমত করেন ফেরস্তারা সাহায্য করেন মাছেরা দোয়া করেন সবাই সম্মিলিত দোয়া এফোর্ট নিয়েই তো জান্নাতের পথ খুলে যায় আর তার চেয়ে কে ভাগ্যবান আছে যে আল্লাহর কাছ থেকে এরকম মোহাম্মদ পাবেন যে ফেরেস্তাদের দ্বারা এরকম সাহায্য পাবেন যে এমনকি মাছের দ্বারা দোয়া পাবেন এই হাদিসের পরের অংশে আল্লাহ নবী বলেছেন ওয়াইনা ফতাল আলিম আলাল আত্লায় যে যেহেতু এই জ্ঞান অন্বেষণকারী স্পেশাল ভাবে ফেরিস্তাদের দ্বারা সম্মানিত ফেরিস্তাদের দ্বারা বিশেষভাবে সাহায্য প্রাপ্ত অন্য অন্য প্রাণী কূল দ্বারা দয়া প্রাপ্ত এই আলেম তার সম্মান এত বেশি যে একজন মুসলমান সারা দিন রাত ইবাদাত করেন তার চেয়ে আলেমের দরজা অনেক বেশি আল্লাহনবী একটা সুন্দর তুলনা দিয়েছেন যে একজন জ্ঞানী তিনি হলেন পূর্ণিমা রাতের চাঁদ যখন ওঠে তখন কি আকাশের কোনো তারকা দেখা যায় খুব কম তারকা দেখা যায় তো একজন আলেম এবং আবেদ তাদের পার্থক্য হলো এই যে একজন আলেম হচ্ছেন পূর্ণিমা রাতের পরিপূর্ণ চাঁদের মতো যে চাঁদের আলোয় সব তারকা ঢাকা পড়ে যায় ঠিক আলেম ওই রকম আল্লাহর কাছে একজন আলেম আল্লাহর কাছে এমন বেশি সম্মানিত যে অন্য তারকা অন্য অন্য আবেদ যারা আছেন তারা ঢাকা পড়ে যান তার অর্থই না যে যারা আবেদ আছেন এ বাদাত করেন তারা এবাদাত করবেন না বরং এর অর্থ হলে যে আমরা যারা আছে সবাইকেই এলেম অনুসারে কাজ করতে হবে আল্লাহ পাক জ্ঞানীদেরকে এত সম্মান দিয়েছেন তার কারণ হলো জ্ঞানের কারণে মানুষ কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটা বুঝতে পারে আর জ্ঞান না থাকার কারণে মানুষ বুদ্ধি থাকলেও ভুলের ভিতরে পড়ে জ্ঞানের সাথে আমলও দরকার কিন্তু আমল করতে গেলে জ্ঞান দরকার যদি আমাদের হাতে কলম থাকে এবং আমরা জানি না কলম কিভাবে ব্যবহার করতে হয় তাহলে এই কলম যতই স্বর্ণের হোক সে কলম দিয়ে তো আর সুন্দর হাতে লেখা হবে না সুতরাং আমাদেরকে সবসময় কথা মনে রাখতে হবে যে জ্ঞানের মূল্য ইবাদাতের চেয়ে অনেক বেশি আমরা আগে আলোচনা করেছিলাম যে রসুলি পাকসুলাম যখন ওহিনী আসলেন তখন কিন্তু এই কথা বেশি আসে নাই তখন আসছে জ্ঞানের কথা পড়ার কথা শেখার কথা আল্লাহ নবী যখনই কাউকে দিনের দাওয়াত দিতেন তখন কিন্তু তাকে কখনোই ইবাদতের দাওয়াত দিতেন না তাকে আগে ইলেমের দাওয়াত দিতেন জ্ঞানের দাওয়াত দিতেন ইমানের দাওয়াত দিতেন আর ইমান আল্লাহর প্রতি বিশ্বাসটা মানে হলেও তো জানার পরেই না আপনার বিশ্বাস আসে যদি আপনি না জানেন তাহলে বিশ্বাস কিভাবে আসবে সুতরাং যে যত বেশি জানে তার ইমানও তত বেশি মজবুত যিনি যত বেশি জানেন তার আমলও তত সুন্দর হয় সুতরাং আমল সুন্দর হওয়ার সাথে জানার একটা বিশাল সম্পর্ক আছে এজন্য আমাদেরকে সব সবসময় জানতে হবে আমরা সামান্য ব্রেকে যাব ব্রেকের পর আবার ফিরে আসবো আপনারা থাকবেন ততক্ষণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক রয়েছে जीवन बार्डा ज्ञान गर्भ आलोचनार मंच कल रे नुन सम्प्रचार सकाल आठ टाइम टी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 शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतट सलिमुक्त बर्णित रसुल्लाह सल्लाम विपद नेमे आसार कारण तुम्हारे क्यों जान मृत्यु कमना ना करे। से ही चाय तब जान हे आल्लाह के जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्यु हमारे कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता अध्याय हादिस संख्या पाँच हजार छश एक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 আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম দ নজ ইজ দা ওয়ে টু জানা জ্ঞান হলো জান্নাতে যাওয়ার একটা পথ রসুল্লাহ হাতেছে বলেছেন যে যখন কেউ জ্ঞান অন্বেষণে বের হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের একটা রাস্তা খুলে দেন এবং আমরা আলোচনা করছিলাম যে একজন জ্ঞানী এবং একজন আবেদ যিনি অল্প জ্ঞানী বা মোটে জ্ঞান না নিয়ে ইবাদত করেন তার পার্থক্য ব্যাপারে এই যে আল্লাহ আল্লাপাক জ্ঞানীদেরকে এত সম্মান দিয়েছেন তার কারণ হলো জ্ঞানের কারণে মানুষ কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটা বুঝতে পারে আর জ্ঞান না থাকার কারণে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 হাদিসের শেষ পর্যায়ে বলেছেন যারা হবেন তারা তো আল্লাহর দিনের কথা প্রচার করেন তারা হলেন এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তাদের উত্তরাধিকারা তাদের সন্তানরা কিন্তু আসলে উত্তরাধিকারী নন তাদের আসল উত্তরাধিকার হলেন জ্ঞানীরা আপনারা যারা জ্ঞানের চর্চা করেন আপনারা যারা জ্ঞান শিখেন আপনারা হলেন নবীরত্তরাধিকারী রসুল গর্ব করে বলেছেনা কোন দিনার দিরহাম টাকা পয়সা তারা রেখে যান না তারা রেখে যান কি তারা রেখে যান জ্ঞান আখা জাহু আখাজ যারা এই জ্ঞানকে আঁকড়ে ধরবে তারাই আসলে সবচেয়ে বেশি অংশ পেয়ে থাকে সময় বোনেরা আসুন আমরা একটু চিন্তা করি আমাদের অনেক টাকা পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে পদ আছে চাকরি আছে সম্মান আছে স্টেটাস আছে অনেক কিছু আছে কিন্তু সত্যিকার অর্থেই আমাদের জীবনে কোন জিনিসটা বেশি প্রয়োজনীয় আর আমরা যখন বলি যে জীবন এই জীবন কি বলতে শুধু এই জীবনই ना कि मरारो जीवन आल्लर दिन के बाद दिए आल्ला के भूले जो डिग्री अर्जन करी मृत्यु पर से डिग्री को क्जे आसबें आल्ला के भूले रसुल के भूले जो टैसा इनकाम करी से टापागुलो हमारे जाबना मृत्युर पर गाड़ी बाड़ी हमार घर बाड़ी हमारे टाका पैसा जारा उत्तराधिकार आइए भाग बटरा सुतरागुलना नये আমার আসল পাওনা হলো জ্ঞান যে জ্ঞান আমার হৃদয়কে আলোকিত করবে যে জ্ঞান আমার চোখকে খুলে দেবে আমার দরকার সেই জ্ঞান যে জ্ঞান আমার জান্নাতে যাওয়ার পথকে খুলে দেবে এবং এইটাই হল নবী এবং রাসুলের পথ সময়ত ভাই বোনেরা আসুন আমরা আসলেই প্রকৃতভাবেই নবীর ওয়ারিস হওয়ার চেষ্টা করি এটাকে আমাদের জন্য সম্মানের বিষয় নয় যেমন নবীর ওয়ারিস হবো নবীর ওয়ারিস হওয়া মানে কি আমি যদি নবীর ওয়ারিস হই কেয়ামতর ময়দানে আল্লাহনবী আমাদেরকেই ডাকবেন কেয়ামতর ময়দানে যখন মানুষ হাহার করবে ক্ষুধার তাড়নায় যান বেরিয়ে যাবে পানি পিবসায় যান বেরিয়ে যাবে মাথার উপরে সূর্যটা চলে আসবে মাথার ঘিলু টকবগ করে জ্বলতে থাকবে সাহায্যের কোনো দিশা থাকবে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াবে মানুষ আদম আলাহসাল্লাতে যাবে আদম আলাহ সাল্লাহস্লাম বলবেন আমি ভুল করেছিলাম তোমাদের কোনো সাহায্য করতে পারছি এখন তখন তারা নূহ আলাহসাল্লাতামের কাছে যাবেন এভাবে একে একে সকল নবীর কাছে যাবেন কোন নবী আমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন না শুধু এগিয়ে আসবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলহিসাল্লাম যদি আমরা তার সত্যিকারের অরিস হই তখনই তার হাতে আমরা হাউজে কউসরের পানি পান করতে পারবো আর হাউজে কউসরের পানি একবার পান করলে সেই ব্যক্তি দ্বিতীয়বার আর কোনো দিন তৃষ্ণা অনুভব করবে না সময় ওনারা সে ওয়ারিস হক হতে গেলে আমাদের আল্লা নবীর এলেমেরই ওয়ারিস হতে হবে আল্লা নবীর আলেমেরও ওয়ারিস হলো কোরআনের আলেম হাদিসের আলেম আর কোরআনের এলেম বলতে কিন্তু শুধু নামাজ রোজার ব্যাপারে নয় কোরআনের আলেম বলতে এখানে সব কিছু এলেম আছে অনেকে মনে করতে পারেন এটা শুধু নামাজের জন্য শুধু তেলাওয়াতের জন্যে এটা কিন্তু মারাত্মক ভুল আপনারা যারা কোরআন পড়ে বোঝেন তারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার নিরবিচ্ছিন্নভাবে পড়ার চেষ্টা করেন দেখবেন এখানে এই দুনিয়া সকল জ্ঞানের কথা আছে আল্লাহ আল্লাপাক বলেছেন মা ফরতনা ফিল এই বইয়ে আমি কোনো কিছুই বাদ রাখি নাই অন্য যাকে বলেছেন কোরআন সাহিফে প্রত্যেক জিনিসের বর্ণনা আছে সুতরাং আল্লাহ নবীর যদি ও আর হতে চাই জ্ঞানের ওয়ারিস হতে চাই তাহলে আমাদেরকে কোরআন জ্ঞান অর্জন করতে হবে তাহলে আমাদেরকে আল্লাহ নবীর বলেছেন আল্লাহ কাজগুলো করেছেন সেগুলোর জ্ঞান অর্জন করতে হবে এবং আল্লাহ নবীর হাদিসের জ্ঞান অর্জন করা আল্লাহ নবীর কর্মজীবনের জ্ঞান অর্জন করা এটা কিন্তু শুধুমাত্র নামাজ এবং রোজার বিষয় নয় বরং জীবনের সকল বিষয় এখানে আছে স্বামী স্ত্রী কিভাবে জীবন যাপন করবেন তার সকল শিক্ষা এখানে আছে আপনার বাচ্চাদেরকে চলবেন তার সকল শিক্ষা এখানে আছে ব্যবসা কিভাবে করবেন তার শিক্ষা এখানে আছে আপনার যারা ব্যবসায় আছেন রসুল্লাহ সাল্লাম নিজেও একজন ব্যবসায়ী ছিলেন তিনি নবতার আগে ব্যবসা করেছেন আউ বকার তাল একজন ব্যবসায়ী ছিলেন তাদের জীবনী পড়েন এবং দেখেন যে তারা কিভাবে সফলভাবে ব্যবসা করেছেন তাদের ব্যবসায় কিভাবে বরকত হতো যদি আপনি একজন সমাজবিজ্ঞানী হন সমাজ নিয়ে চিন্তা করেন কমিউনিটি লিডার হন আপনার লোকজন নিয়ে চিন্তা করেন কমিউনিটি নিয়ে চিন্তা করেন আপনি দেখেন রসুলি পাকসালাহাল্লাম কেমন কমিউনিটি লিডার ছিলেন তিনি কমিউনিটির জন্য কি করেছেন কমিউনিটির লোকজন কেন তাকে ভালোবাসত আর তিনি কিভাবে কমিউনিটির লোকজনকে ভালোবাসতেন সবাইকে আমরা কিভাবে নিজের মনে করে আমাদের কমিউনিটি করতে পারি রসুলি পাকসাল্লি আসাল্লাম নিজেই তার উদাহরণ শিক্ষা দিয়েছেন আমরা হলাম সেই নবীর ওয়ারিস এই নবীর ওয়ারিস হওয়ার মাধ্যমে দুনিয়ার থেকেই আমরা এই জান্নাত চরিত্র অর্জন করতে পারি কারণ যারা নবীর ওয়ারিস হবেন তারা তো আসলে জান্নাতের জন্যই তৈরি হচ্ছেন আমরা কি চাই না আসল জাননাতে যাওয়ার আগেই এই দুনিয়ার বুকেই জান্নাতে যাওয়ার চরিত্রটা আমরা তৈরি করে নিজেদের ভিতরে এই দুনিয়ায় যদি আমরা সেই জাননাতে যাওয়ার চরিত্র তৈরি করতে চাই তাহলে আমাদের সত্যিকার অর্থেই এই নবীর ওয়ারেস হতে হবে আর নবীর ওয়ারেশ হওয়া মানে জ্ঞান অন্বেষণ করা জ্ঞান অর্জন করা দিনে দিনে জানা এই যে আমরা এখানে ক্যামেরা ব্যবহার করছি আমরা মাইক ব্যবহার করছি এগুলো তো আমাদের জন্য দরকার সুতরাং যদি আমাদের এই নিয়ে থাকে যে এগুলো আমি তৈরি করে এগুলো আমি ব্যবহার করে আমি আল্লাহর কাজ করব। দিনের কাজ করব। তাহলে এই জ্ঞান অন্বেষণ করাও কিন্তু এই জান্নাতে যাওয়ার পথ সমন্ত ভাই বোনেরা ইসলাম তো আসলে ব্যাপক একটা জিনিস এই ব্যাপক জিনিসকে আমাদের বুঝতে হলে জানতে হলে আমাদের কিন্তু পড়তে হবে জানতে হবে শিখতে হবে আমরা আগেই বলেছি এই শেখার মাধ্যম কিন্তু শুধুমাত্র বই পড়া না শোনা হতে পারে আলোচনা শোনা হতে পারে ডিসকাশন গ্রুপ হতে পারে বিভিন্নভাবে আমরা জানতে পারি শিখতে পারি কিন্তু একটা বিষয় আমাদের ইয়ে করতে হবে যে আমরা সবাই জানবো আমরা সবাই শিখব কারণ এই হাদিস অনুযায়ী আমরা যদি জ্ঞান অন্বেষণ করি ফেরস তারা আমাদের সময় প্রোটেকশন দিয়ে রাখবেন অনেক সময় দেখবেন যে রাস্তায় চলার সময় হঠাৎ একটা বিপদ আসছে কিন্তু আল্লাপাক আপনাকে রক্ষা করেছেন যদি আপনার জ্ঞান অন্বেষণের এই সময়টা হয়ে থাকে তাহলে এটা বিশ্বাস করা যেতে পারে যে ফ্রেশ তাদের প্রোটেকশনের কারণে আল্লাহ সে বিপদ থেকে রক্ষা করেছেন সুতরাং আমাদের প্রতি পদে পদে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহ রহমত পাওয়ার জন্য এই জ্ঞানের পথেই আমাদেরকে থাকতে হবে স্বয়নে স্বপনে যদি আমরা জ্ঞানের কথা চিন্তা করি জ্ঞানের কথা আলোচনা করি দিনের কথা আলোচনা করি তাহলে দেখা যাবে এই আকাশ বাতাস মাটি পানি পানির মাছ সবাই আমাদের জন্য দয়া করতে থাকবে আমরা যা আমল করি আমাদের নাজাতের না জাতের জন্য অন্যদের দোয়ার আমাদের দরকার আছে আর জ্ঞান জ্ঞানের মাধ্যমে অন্য প্রাণীদের দোয়া আমরা পেতে পারি হ্যাঁ তাদের দোয়া অবশ্যই আমাদের কাজে আসে তা না হলে আল্লাহ কেন তাদেরকে আমাদের জন্য দোয়া করতে বলবেন সময়ত ভাই বোনেরা আসুন আমাদের জীবনের যতটুকু সময় আল্লাহ পাক দিয়েছেন আমরা জ্ঞানের পথে ব্যয় করি আমরা আমলের পথে ব্যয় করি আমাদের এই সময়টা হলো এমন সম্পদ যে সম্পদ একবার নষ্ট হলে আর ফিরে পাওয়া যাবে না আল্লাপা কেয়ামতের ময়দানে আমাদের সময়ের কথা জিজ্ঞেস করবেন আমরা যেন কেয়ামতের ময়দানের সেই প্রশ্নের জবাব দিতে পারি এই জন্য আসুন আমাদের সময়টা জ্ঞানের পথে ব্যয় করি আল্লাপা কবুল করুন আমিন বা আখিরুদ্দা আমানা আলহামদুলিল রবিলামিনালামালাইকুম বরহমতল মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানোর রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এই রমজানে রমজান হলো রহমতের মাস মাসিক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 প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে বাংলায় সবথেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্বে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে जीवन सफलता कीज कर मुखर पवित्रतारम्लात जान देखा প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বিস টিভি বাংলায়